বিস্মিল্লাহ রহমান প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসির জালালাইন থেকে সুরা বাকারা আয়াত तोल देखा जाए जैसे भेतरे कम्बा पे स्कूल बेसिने बे धोखा दिए हिमाचल কিন্তু আমাদের আমরা আমাদের আঁকাবের জীবনী পড়ি তাহলে দেখবো যে আমাদের তো হুজুরের যেখানে বসাছিলেন ছিলেন আজানের পর মসজিদিকে রওনা হয়েছে তো লোকজন এতো ভিড় ছিল মুসাফা করতেছে মুসাফা করতে করতে জামাতের সাথে মিলিত হতে একটু দেরি হয়ে মানে উনি তো হাঁটতেছেন মুসাফার ভিড়ের কারণে দেরি পঁচিশ বছর পর আজকে তাকবির ছুটে গেল তাকবির উল্লাহ ছুটলো এটা ওনার মানে একটা সাল বিতাকবীর ইমাম এইটা ছুটে গেছে এটাকে তো আমরা তাকবি ছুটা বলি না পঁচিশ বছর টানা ওনার কথা দিয়ে বোঝা যায় যে উনি তাকবির উল্লাহ বলতে বুঝতেন না একসাথে এই নামে একটা বই আছে বাংলা বাজার সাহুদ্রী লাইব্রেরি থেকে মধ্যে ইমাম আবু হানিপুরের মোহ্লা ওনার বেশ কয়েকজন সাকবিদ বিভিন্ন উপদেশ দিচ্ছে আবু ইসলাম মোল্লার উপদেশ মোহাম্মদ রাইমার উপদেশ আর কয়েকজন একটা আছে তার আসলে একটা জায়গায় দেখো আসলে ওখানে একটা উপদেশ এমন আছে মানে বাড়ি চলে যাবেন উস্তাদের কাছ থেকে কিভাবে এই বিষয়ে আকসার উপদেশ তার মধ্যে একটা উপদেশ আছে এমন যে তুমি মসজিদে আগে যাবে সবার আগে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হোক এবং নাও ফেলের ব্যাপারে খুব যত্নবান হবে এটা যদি না করো জাহিলা যদি তোমাকে দেখে যে তুমি আলেন হয়ে মসজিদে পড়ে আস আগে আগে যাও নকলের ব্যাপারে মানুষ ভাববে তোমার তোমার এলেমে তোমাকে ততটুকু ফায়দা দিছে এটা তারা ভাববে কথাটা বুঝতে পারছো মানে তারা জাহেল হওয়ার কারণে আমলি লাইনে আরো অনেক বেশি আগান। তো যখন দেখবে যে তুমি আলেম হইয়া কই মসজিদে আসো না যে আগে আগে চলে যাও নকলের কোনো প্রবন্ধ নাই তখন তারা ভাববে যে আমরা জাহের হয়েই ভালো হয়েছে আমাদের অনেকের আমো দেখে অনেকে এটা ভাবে না যে মাদ্রাসায় পরে কুই আসান দিলে দেয় বসে বসে গল্প করতে আসে তো ওনারা ঘুম থেকে জাগাইতে হইতেছে তো এরকম মাদ্রাসায় পড়ার চেয়ে স্কুলে পড়ে এই তিন চিল্লা দিয়ে কাজের সাথে লেগে থাকলে সেটাই তো ভালো আমাদের অনেকের আমো দেখে আমাদের মা বাবা চাচা দাদা ওনারা এরকম মন্তব্য করে ফেলে না যে নাতিরে মাদ্রাসায় দিলাম সে আমার ডাকবে ওটা তারে ডাকতে হয় ছেলেটাকে মাদ্রাসায় দিলাম কই ছেলে ফজলের সময় ঘুমিয়ে ক্রিকেট খেলতেছে আসল পড়াইতে হয় সে আলেম হইতেছে আমরা তো যে লেভেল আছে যদি হয় তুমি যদি খুব ভালো আমল দেখাইতে পারো তাহলে মানুষ খুব মত আসতে হয় এটা হয় যে তাবলিক তাবলিক যাই করো আসলে পড়া পড়াতে মাদ্রাসা না করলে তোমুক উমুকের ছেলের মতো হইতে পারতাম তাই সে কেমন আমল করে এটা বিরাট এত দাওয়াত একটা রেসালা আছে আকা বেলকা তা রেসালাটার মধ্যে দুইটা রেসালা কোন একটার মধ্যে আছে আবার এটা আলাদা ভাবে পাওয়া যায় উর্দুও পাওয়া যায় বাংলা পাওয়া যায় বাংলা এটা কিনে যে তত্তি বাতাইছেন সেই হিসেবে এটা হয় পনেরো নম্বর হুকুমাকাল মাইসির বাকি দুইটা হুকুম ডবল হয়েছে দুইটা একটা বলা যাবে যদি কেতালের হুকমটা যে দুইবার আসছে সেটাকে যদি আলাদা আলাদা নাম্বার দেওয়া হয় যেটা দিচ্ছেন সেই হিসাবে হুকুম এটা হয় পনেরো নম্বর আর যদি কুতিবা আলী কুমিল কেতাল এরপরে কাহানোর সেটার সঙ্গে তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে এইগুলোর হুকুম কি জাবাল এবং সাহবিদার আশা জিজ্ঞেস করছে হুকুম কিছু হিমা হিমা তাহমা আই আন কবির আজিম এক কবির শব্দটা বাদির বিল কারণ এগুলোর কারণে ঝগড়া জাতি হয় পরস্পর গালিগালাজ হয় এবং অশ্লীল কথাবার্তা হয় এগুলোর মধ্যে অন্যায় এটা দ্বারা আসলে উদ্দেশ্য হল যে এগুলোর কারণে অনেক অন্যায় রাস্তা খুলে উপকারিতাও আছে আনন্দ লাভ হয় এই দুইটা হয় ফিলি বা জুয়ার মধ্যে কোনো কষ্ট ছাড়া সম্পদ হাসিল কিছু ফায়দা আছে অপেক্ষা বিরাট বা বেশি ইতোমা মিলাল এগুলো থেকে যে ফাসাদের সৃষ্টি হয় সেগুলো আকবর আহ আজামো মিন্মা কেউ কেউ তারপরও পান করতেছিলেন যে মানাফে তো কিছু আছে এটা আল্লাহ বলতেছেন মানা ফেটা যেন আমরা পাই কংতানা আর একদম কেমন পর্যন্ত সময়ের জন্য হারাম করে দিয়েছে তাদের ধীরে ইমরটা হারাম হয়েছে প্রথম দিকে প্রথম দিকে সমর পান করা একদম বৈধ ছিল কিন্তু তারপরে মধ্যে এমন কাজ থেকে সবসময় বাঁচায় রাখে তো প্রথম দিকে সম্পূর্ণ হালাল ছিল এটা মধ্যে আমরা দেওয়ার ছিল ইসলামও প্রথম দিকে নিষেধ করেনি ইসলামটা মাত্র শুরু হইতেছে এরপরে প্রথমে এই আয়ত হইছে এরপরে এটা শুধু তারা নিষেধ করেনি করেছে এরপরে ঘটনা হলো দাওয়াত দিচ্ছেন তো দাওয়াতের পরে সবাই দূরে যেহেতু পান করার আম ছিল তো খানা টানা খাওয়ার পরে সবার সামনে সরাব দিছে সবাই সরাবান করছে বিকেলবেলা সরাব পান করা শেষ এবার মাগীবের আজানের সময় হয়ে গেছে আজান হয়েছে এবার নামাজে দাঁড়াইছে তিনি যেহেতু তখন আয়াত হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ে আসলো হুকুমটা যে নামাজের সময় হলে নামাজের আগে সরা পান করা যাবে না বা এইভাবে চলতেছে এবার কিছুদিন পরে তিনি খাওয়ার পরে আর মধ্যে আগে দেওয়ার ছিল যে সরাবের নেশাগ্রস্ত যখন হয়ে যেতেন তখন ওনারা শের আসার পড়তেন যেগুলোর মধ্যে নিজেদের বাপ দাদাদের বা নিজেদের গৌরব এর বিষয়গুলো থাকতো অন্যদের তিনি ওই সরাব পান করে কাশিদা বলতে শুরু করছেন কাসিদের মধ্যে আনসারিদের কিছু হিজু এসে গেছে তো আনসারি এক সাহাবি উনি রাগ হয়ে গেছেন আমাদের হিজু করতেছে পরে একটা হাট দিয়েছিল ওটার একটা হাট দিয়ে দিয়ে ওনার মাথায় আঘাত করছে রক্তাক্ত হয়ে গেছে পরে এই ঘটনাটা হুজুর সাল আলী আসসালামের কাছে বলার পরে পরে আলী করছেন হারাম হয়ে গেছে আছে যে তিনি কয়েকজন সাহাবিদের মধ্যে সরব তাকসিম করতেছিলেন তো যখন আয়াতনাজির হয়েছে তখন এক সাহাবি বাইরে হুজুরের কথাটা এলান করতেছে তো এলানের আওয়াজটা যে মধ্যে আসছে যে যেই অবস্থায় ছিল সাথে সাথে সরবটা ফেলে দিচ্ছে মুখে ছিল তো মুখে ফেলে দিচ্ছে হাতে ছিল তো হাতে সাথে সাথে ফেলে দিচ্ছে এবং সরাব যেহেতু মধ্যে ছিল তো যার ঘরে সবগুলো সরব ফেলে দিছে একদম বৃষ্টির মতো বৃষ্টির পানির মধ্যে তো যেহেতু সরাব পানের ব্যাপারে সাহাবিতে আমভাবে একটা আদর হয়ে গেছিল এই আল্লাহ তা ওই সাহাবিদের উপরে এই একটা অ্যান্সান করছেন ধীরে ধীরে ধীরে ধীরে তাদের উপর হুকুমটাকে শক্ত করছেন প্রথম প্রথমবারই করে হয়তো কষ্ট হয়ে যেত আল্লাহিবতের উপর দিয়ে গেছে ইসলামের শুরু জমানোর কষ্টটা আবার কিছু কিছু বিধান যেগুলো ধীরে ধীরে আসছে সেই ধীরে ধীরে আসার যে সুবিধাটা সেটা সাহাবিরা পাইছে ওরকম কষ্ট অন্য কোন জামাতে কষ্টটাও যেমন পাবে না সুবিধাটাও পাবে না মুসলমান হইলে মুসলমান হয়েছে এখন সাথে সাথে জহর নামাজ করতে হবে পরের দিন রোজা হইলে পরের দিনটা তাকে রোজা রাখতে হবে জাকাতের মাল যদি ইয়া হয় তাহলে পরের বছরই তাকে দিতে হবে হজের গেলে তারা আপনাকে জিজ্ঞেস করবে যে তারা করবে মানে কি পরিমাণ খরচ করবে কি খরচ করবে তারা উদ্দেশ্য হলো আই মা কি পরিমান সম্পদ খরচ করবে কি খরচ করবে এটা তারা উদ্দেশ্য হলো কি পরিমাণ সম্পদ খরচ করবে তো আপনি বলুন যে তোমরা উদ্বৃত্ত অতিরিক্ত সম্পদ টা খরচ করো আল্লাহ আফবাহিক ধ্বংসের সম্মুখীন করোনা নিজেদেরকে সংকীর্ণতায় ফেলা وفي قراءة بالرفعي بتقديري هو قل العفو هذا كلا يقوله العفو تعالي هو بكي قل هو العفو كذلك كما بيّن لكم ما ذكر يبيّن الله لكم الآيات لعلكم تتقون لعلكم تتفكرون في أمر الدنيا والآخرة اكشته اكشته لعلكم تتفكرون في أمر الدنيا والآخرة يتكي كيانوزة بينات هويغسة إحنا بستيباريني كما جاكي يتبعيونا معناتا اكشته কিন্তু কি করি তো এটা মনকে মানো যায় কিন্তু জানলাই দাওয়া টাল গেলাম যদি এটা করে তাহলে কেমন লাগে না আল্লাহ কুমত না আল্লাহ করুন অমৃত দুনিয়া হল আহ ফেরা যেন তোমরা চিন্তা ভাবনা করো দুনিয়া এবং আখরাত এর সম্পর্কে দুনিয়া সম্পর্কে এবং সব কিছু বয়ান করে দিয়েছেন যেন তোমরা দুনিয়া সম্পর্কেও ভাবতে পারো আখেরাত সম্পর্কেও ভাবতে পারো এই ভেবে এই দুটার মধ্যে যেটা তোমাদের জন্য আসলাহ সেটা তোমরা গ্রহণ করতে পারো হুদু নী হিমা তোমরা যারা অন্তত বুঝতে পেয়েছ তোমরা বুঝাই দেবো আমরা তাদেরকে এক্ষেত্রে আমাদের বিরাট একটা ভুল হয় যে আমি নতুন একটা কিছু চালু করলে মানুষের কি বলবে আরে মানুষের কি বলবে এই মনোভাবটা বা এই কথাটা কোনো ভিত্তি নাই ভিত্তি ছাড়া তারা একটা কিছু বলবে এটা আমরা ভয় পাইতেছি অথচ আমরা যেটা প্রতি উত্তরে বলবো আমাদের পূর্ণ ভিত্তি আছে সেখানে আমি কেন এটা চিন্তা করে যে আমার পূর্ণ ভিত্তি যে আছে আমি এটা বলবো এরপর মানুষের উল্টা কিছু বললাম আমি যেটা বলে দেব তো সেখানে আমরা করি থাকি যে মানুষে কি বলবে জন্য দেখা যায় হক কথা স্পষ্ট কথা এটা বলি না কি বল আরে মানুষই কি বলবে এরা তো কথা বলতেছে আমি তো যেটা বলবো যেটা বা দলিল এজন্য এমন জায়গায় ইচ্ছে করে ব্যতিক্রম একটা কিছু করা চাই যেন মানুষের জিজ্ঞেস করে আর এরপরে আমি বলে দিতে পারি ব্যতিক্রম মানে হলো যেটা সহিটা আর না যেটা একভাবে চলে আসতেছে অনেক আগে থেকে চলে আছি। তো তুমি বললা তোমার ডেকে থেকে আরেকজনে বললো ওর ডেকে থেকে আরেকজনে বললো এভাবেই তো একটা জিনিসের ইয়াটা চেঞ্জ হয়ে যাবে আরেকটা হুকুম কয় নম্বর এটা যারা ওকিলেন ওনাদের মালের সাথে মাল মিলিয়ে রাখতো এখনমদের মাল যদি নিজেরা খেয়ে ফেলে তাহলে গুণা হবে আবার ইতিমদের মাল যদি সম্পূর্ণ আলাদা করে রাখে তাহলে অনেক সময় দেখা যায় যে ওদের মাল নষ্ট হয় মানে এ জন্য যদি আলাদা করে খাবার পাক করা হয় সবটা খাবার তারা আপনাকে জিজ্ঞেস করে ফি তিন দের ব্যাপারে যে। তারা যদি এটিমদেরকে নিজেদের সঙ্গে আহার করায় ওয়া কালু তারা যদি এটিমদেরকে নিজেদের সঙ্গে আহার করায় তাহলে তাহলে তারা গুনাগার হয় গুনাগার হয় মানে এটিমদের জন্য যতটুকু মনে করো এটিমদের জন্য যে সম্পদ আছে ওখানে মনে ভিন্নটা বস্তা তুমি নিয়ে আসলাম কিছু চাউল অতিরিক্ত থাকে সেটা তোমার পেটে চলে যাবে এটা বলতেছে না ওখানে তো চাউল হইতো না অন্য কিছু ইয়া এটা বলতেছে না এখানে আর তাদের সম্পদকে নিজেদের সম্পদ থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে এবং আলাদা করে খাবার পাক করে তাহলে এটা আরেক মুশকিল হয় এই তখন আল্লাহ বলতেছেন আপনি বলুন যে তাদের জন্য সুব্যবস্থা করা এটা উত্তম ইসলাম তাদের জন্য সুব্যবস্থা করা অর্থাৎ তাদের মালের ব্যাপারে সুব্যবস্থা করা এটা হলো মাধ্যমে। তাদের মালের ব্যাপারে মালের সুব্যবস্থা করা এটা এবং তাদের মালের ব্যাপারে তোমাদের হস্তক্ষেপ করা এটা এই দুইটা কাজ তরক করার চেয়ে হায় जो किसा लगे सब बेपारे तुम करो ठीक है যদি তোমরা যদি তাদের খরচপাতি ব্যয় ভার এটাকে তোমাদের খরচপাতির সাথে মিলিয়ে নাও আর ভাই তো তার অন্য ভাইকে একসাথে মিলিয়ে নাই। এই জায়গা এটা করতে পারো মিলে নিতে পারো অর্থাৎ তোমাদের জন্য একটা বৈধ আছে এরপরে আল্লাহ আল্লাহ ভয় ভিতরে ঢুকায় দিতে আল্লাহ জানেন কে তাদের সম্পদ নষ্টকারী বিহি নিজের সম্পদের সাথে তাদের সম্পদটাকে মিলাইয়া কে নষ্ট করবে আর কে মিলাই মিলিয়ে আল্লাহ তালা জানেন ইত দিলেন ইজাজ দেওয়ার পাশাপাশি আল্লাহ তার ভয় এটা যেন ভিতরে থাকে এটা বোঝাই দিলেন আল্লাহ তারা যদি চাইতেন তাহলে তোমাদেরকে কষ্টে ফেলে দিতেন সম্পদ সম্পদকে নিজেদের সম্পদের সাথে একদম মিশাতে পারবে না তাহলে কত কষ্ট হয়ে যেত না হাকিম আল্লাহ পূর্ণ ক্ষমতাবান এবং প্রজ্ঞাময় আল্লাহ সবকিছু পারেন কারণ তিনি আজিজ সবকিছু পেরেও তিনি করেন না কারণ তিনি হাকিমরা নারীদেরকে বিয়ে করো না হাত্তাউমিনা যে পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করবে فَتَزَوَّجُوا أَيُّهَا الْمُسْلِمُونَ الْمُشْرِكَاتِ أَيِ الْكَافِرَاتِ مُشْرِكَاتٍ أَوْ الدَّارُ الْكَافِرَاتِ حَتَّى يُؤْمِنَّ أَكِيدُرনা মুশрика কাফেরায় যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে বিয়ে করবে না وَلَأَمَاتُ الْمُؤْمِنَاتُ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ ইমানদারবাদী ইমানদারবাদী নিয়ে আসে কি হর্রাহ মানে মুশ্রিকা সে যদি স্বাধীন হয় স্বাধীন হয় তারপরও তারছে চেয়ে ইমানদার একজন বাদি সে উত্তম তো মুশ্রিকাতিনের পরে মুসানিফ রহমতুল্লাহ আলী হর্রা শব্দটা কেন বাড়ালেন বলতেছে হর্রা শব্দটা এই জন্য বাড়াইছি যেহেতু আয়াতের সবাবের নজুল দ্বারাই বোঝা যায় যে এখানে মুশ্রিকা তার উদ্দেশ্য মুশ্রিকা এ হর্রাহ মুশ্রিকাতিন মানে তখন কেউ যদি মুসলমান বাদী বিয়ে করত তাহলে এটাকে দুশের মনে করা হইতো বরং উৎসাহ দেওয়া হইতো যে বিয়ে করার জন্য এর প্রেক্ষিতে নাজির হয়েছে এই যে এই প্রেক্ষিতে হয়েছে তারা বোঝা যায় না যে মুশরেখা তারা উদ্দেশ্য কে এটা বললেন মোমেনাবাদী কে যে বিয়ে করতো তাকে দোষারোপ করা হইতো এইটাও আবৎকুম যদিও সে মুশরেখা নারী তোমাদের কাছে ভালো লাগে যদিও সে মুশরেখা নারী তোমাদেরকে মুগ্ধ করে কিন্তু যেহেতু সে মুশরে এই জন্য তাকে তুমি গ্রহণ করো না ওলাও আ এমন অন্যান্য মুশ্রিকাদের সঙ্গে খাস মানে যারা কিতাব ইয়া তারাও তো আসলে এই আয়াতটা গায়ের কিতাব ইয়ার সঙ্গে খাস গায়ের কিতাব ইয়া যারা কিতাবি না তাদের ব্যাপারে আয়াতের নিষেধাজ্ঞাটা আর যারা কিতাবী তাদেরকে বিয়ে করা যাবে তবে কিতাবিদের উদ্দেশ্য হলো যারা আলী ইসলামকে নী অর্থে যারা আহ কিতাব বর্তমান জমানুমারিতে খ্রিস্টান ওরা আসলে ওই আয়াতের আয়াতের মধ্যে যে উদুল কিতাব বলা হয়েছে বরং ওরা নিজেদের ধর্ম থেকে মূর্থার ওরাও নিজেদের ধর্ম থেকে ওরা না কি কি মূর্থার মূল হ্যাঁ এই ব্যাপারে শেখ রাহি শুনো যে আয়াতের হুকুমটা সেটা হলো অর্থে যারা আহলি কিতাব এটা কেন এটা কেন সংক্ষেপের কারণটা হলো দেখো অন্যান্য আম মসজিদ কাফের যারা আছে তারাও মুর্শিদ কাফের কিন্তু যারা আহলি কিতাব তারা সম্পূর্ণরূপে অন্যান্য মুসিদদের মতো না দেখে ইমানের মূল বুনিয়া ধরে তিনটা জিনিস তাও হিত রেশা আলত আখেরত তিনটা জিনিস না যারা হাতি অর্থে মশরিক এই হিন্দু মনে হিন্দু বৌদ্ধ ওরা তো তিনোটাই মানে না তিনটায় কোনোটার মধ্যে নাই তারা কিন্তু যারা আহলে কিতাব হাতি অর্থে যারা আহলে কিতাব ইহুদি না ওরা মানে যদি নাকি এটার মধ্যে তারা এমন ব্যাখ্যা দেয় তাও হিত থাকে না কিন্তু তারা মুদ্রাই লিখতা হিত রেস না আখেরাতটাকে তারা মানেই শুধু মানে না হলো রেস তাদের তার অন্যদের মতো হুকুম অন্যদের মতোই এখানে একবার কথা দেখতে শুনুন ওজা আহ সময় যাতে হকি কিতাবি সাবিত না হো उस की से से जैसे को आम लोग समझते हैं के से उनके बाद बिल्कुल हुए कि ना জল অমুম অংরেজো ইসাই হলান আসমানো এসে লোক ঈসাই জমা জমা মুসলমান অত কাজ নিকা দুরুত ন নিকা হক জলাই তে লোক হেগাম আনেকে অলায় তবান দে